আলোচনা করব রসুল চাচা রসুরুল্লাহ সালাম মুস্তফা দাদার পালন দায়িত্ব দাদার ইন্তকালের পূর্বে তার দাদা আব্দুল মুক্তালিব তার চাচা আবু তালিবকে ডেকে তার হাতে বুঝিয়ে দেন নবী আলহিস্লামকে এবং বলেন বাচ্চাটাকে ছেলেটাকে নিজের ছেলের মতো ভালোবাসবে এবং আদর আনন্দের সাথে তাকে লালিত করবে চাচা আবু তালেব তিনি লালন পালনের দায়িত্ব ভার গ্রহণ করেন এবং সবসময় সব কাছে রাখেন এবং খুব আদর করতেন একবারের ঘটনা ওই সময় দুর্ভিক্ষ দেখা গেল অনাবৃষ্টি দেখা গেল তো সকলে এসে আবু তালিবকে বললো মক্কার লোকেরা কোরাইশের লোকেরা যে তুমি দোয়া করো আল্লাহর কাছে আবু তালেব রসুল সালিমকে বুকে নিয়ে তার পিঠটা কাবাস রেফের দিকে লাগিয়ে তা আল্লাহ কাছে দোয়া করতে লাগলেন দোয়া করার কিছুক্ষণ পরেই বৃষ্টি আসা শুরু হল এ ছিল রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের লালন পালন রসুল সাল্লাহামের দাদার লালন পালন শেষে তিনি লালিত বালিত হন তার প্রিয় চাচা আবু তালিবের কাছে কিন্তু দুঃখজনক হলুল্লা সাল্লামের চাচা আনেনি এবং আল্লাহ রসুল সাল্লাম অনেক চেষ্টা করেন তাকে দাওয়াত দিতে এবং অনেক মোহাম্মত ভালোবাসার সাথে পিয়রামের পদঙ্গ পরিপূর্ণভাবে তার অনুসরণ করা তৌফিক দান করুন এবং তার আদর্শ আদর্শবান হয়ে জীবন পরিচালনা করা তৌফিক দান করুন বা আখরি দাওয়ান আল্লাহুল্লাহ আলমিনামালিকুম আহমতুল